আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সময় দর্শক আপনারা পৃথিবীর যেখান থেকেই পিস টিভি বাংলার দর্শন অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা দিনকে জানার জন্য আপনাদের প্রচেষ্টা আমাদের প্রচেষ্টা দয়া করে কবুল করে নিন এর অশিলাই এই কর্মগুলোর কারণে মাধ্যমে উপকরণে আল্লাহ তালা আমাদের জীবনগুলোকে বরকতময় করে দেয় সময়ত দর্শক আমরা আজকে আলোচনা করব সুন্নাতের আলোকে পারিবারিক জীবন আমরা আগেই বলেছি যে সুন্না অর্থ রসোল্লাহ সাল্লাহ আলি ওয়া সামগ্রিক জীবন পদ্ধতির ইতি এর ভিতরে রয়েছে তার পারিবারিক জীবন তিনি কিভাবে পারিবারিক জীবন পালন করেছেন কিভাবে পালন করতে আমাদেরকে উৎসাহ দিয়েছেন এটা আমাদের খুবই জানা দরকার দর্শক আমরা ধার্মিক মানুষ আমাদের সমাজের অনেকেই সোননাত মতো চলতে চান সুন্নি হতে চান সুন্নাতের গুরুত্ব বোঝেন পোশাকের সুন্নত পাগড়ির সুননাথ তবে পারিবারিক জীবনের সুননাথ যে কী এটা আমরা জানতেও চাই না অনেক সময় আর সুন্নতি স্বামী হওয়া সুন্নতি স্ত্রী হওয়া একটু কষ্টকরও বটে আত্মনিয়ন্ত্রণ এবাদতের চেতনা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা এটার মাধ্যমে আমরা সুন্নতি স্বামী সন্নতি স্ত্রী হতে পারি আর এটার মাধ্যমেই আমাদের জীবনের এই দুনিয়ার জীবনের সফলতা বরকত কল্যাণ আসতে পারে আখেরাতের অনন্ত জীবনে আমরা পারিবারিক সাথী হতে পারি রসল্লা সালাহাসাল্লাম পরিবারকে কত গুরুত্ব দিয়েছেন পারিবারিক জীবনকে আমরা তার পারিবারিক জীবনে তা দেখতে পাই কোরআনকারিমেও বিষয়টা আমরা বারবার দেখতে পাই কোরআনকারিমে পারিবারিক জীবনকে এত গুরুত্ব দেয়া হয়েছে যে যারা মোত্তাকি পারহেজগার আল্লাহর প্রিয়তম ওলি তাদের বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম বৈশিষ্ট্য হল শান্তিপূর্ণ পরিবার বিষয়টা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে কোরআন করিমে সোরাফর কানের শেষে আল্লাহ তালা তার প্রিয় নিকটবর্তী বান্দাদের কিছু বৈশিষ্ট্য বলেছেন তারা আল্লাহর ইবাদত করেন তাহাজত পড়েন অন্যায় কথা বলেন না মহাপাপ করেন না সব কিছু বলার পরে আল্লাহ তালা তাদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করছেন অল্লা দিন উনা হাবলানা মিন আজনা কুর্রথা আয়ুন ওয়াজ আল্না আলী মুমামা আয় আমাদের রব আপনি আমাদের দাম্পত্য সঙ্গীদেরকে স্বামী স্ত্রীকে এবং আমাদের সন্তান প্রজন্মদেরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দেন এবং আমাদেরকে মুত্তাকেদের ইমাম বানিয়ে দেন দর্শক এখানে দুটো বিষয় মুত্তাকি পরেজগার মানুষেরা চাচ্ছেন একটা হলো মোত্তাকেদের ইমাম হওয়া আর একটা শান্তিময় পরিবার দাম্পত্য সঙ্ঘীরা স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী এবং সন্তানেরা বংশধরেরা আমাদের চোখের শান্তি হবে স্ত্রী দেখলে স্বামী আনন্দ অনুভব করবেন স্বামীকে দেখলে স্ত্রী আনন্দ অনুভব করবে দর্শক আর এই জন্যই রসুল্লাহ সাল্লাম ব্যাপারে অনেক শিক্ষা দিয়েছেন আমাকে তার শিক্ষার আলোকে সংক্ষেপে আমরা পারিবারিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি দর্শক পরিবার কত গুরুত্বপূর্ণ এটা না বুঝলে পরিবার থেকে আমরা পরিপূর্ণ বরকত পেতে পারি আর জন্যই ইসলামে পরিবার গঠন বিবাহ পরিবার লালন পালন করা এগুলোকে মৌলিক এবাদত হিসেবে গণ্য করা হয়েছে ধর্মের নামে শুধু আল্লাহর জিকির আল্লাহর সলাদ সিয়াম পালন হজ জাকাত এগুলোকে ধর্ম মনে করা হয়নি ধর্ম অর্থ শুধু আল্লাহর সাথে সম্পর্ক কখনোই এরকম চিন্তা ইসলামে করা হয়নি ইসলামে পরিবার গঠন বিবাহ করা পরিবার স্ত্রী সন্তান লালন পালন করা তাদেরকে সঙ্গ দেওয়া সময় দেওয়া এগুলোকে অনেক বড় এবাদত হিসেবে গণ্য করা হয়েছে নির্দেশ দিয়েছেন আল্লাহআ বলছেন তোমাদের ভিতরে যারা বিবাহিত নয় দাম্পত্য সাথী নেই মেয়ে আছে স্বামী নেই পুরুষ আছে স্ত্রী নেই তাদেরকে বিবাহ দিয়ে দাও বয়স হয়েছে বিবাহের যোগ্যতা আছে ক্ষমতা আছে বিবাহ মুক্ত রয়েছে এটা ইসলাম কখনও অনুমোদন করে না এটা পাপাচার এটা ধর্মের নামে হলেও পাপাচার আমি আল্লাহর ইবাদত করব আল্লাহর জন্য সারাদিন কাটাবো এই জন্যও যদি এটা করা হয় ইসলাম এটা গ্রহণ করে না অনুমোদন করে না এই আল্লাহ আল্লাহতলা বললেন তোমাদের ভিতরে যাদের বয়স হয়েছে বিবাহের যোগ্যতা আছে বিবাহ মুক্ত রয়েছে বিবাহহীন রয়েছে তাদেরকে বিবাহ দিয়ে দাও এই এখন উপকার আয়োগ নিহমুল্লাহমিন ফদলি তারা যদি অসচ্ছল হয় ফকির হয় আল্লাহ আল্লাহতলা দয়া করে মেহরবানি করে তাদেরকে সচ্ছল করে দেবেন তাহলে বিবাহ করতে যে অসচ্ছলতার ভয় এটার ক্ষেত্রে দুটো পর্যায়ে আল্লাহ তালা দিয়েছে একটা হলো কিছুটা অসচ্ছল সমাজ অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সংসার চলে পিতার সম্পত্তি আছে লেখাপড়া করেছে হয়তো একটু চাকরি করার যোগ্যতাও হয়েছে বিবাহ দিচ্ছি না যে একটু প্রতিষ্ঠিত হোক আর একটু বড় চাকরি করুক কিছু টাকা পয়সা জমাক এটা ইসলাম উৎসাহ দিচ্ছে না নিষেধ করছে তারা অসচ্ছল হলে আল্লাহ এই বিবাহের বরকতে তাদেরকে সচ্ছল বানিয়ে দেবেন তবে যারা একেবারে অক্ষম আল্লাহ কাহান যারা একেবারে অক্ষম তাদের বিবাহের জন্য ইচ্ছা আছে সাহায আছে কিন্তু মোটো অর্থনৈতিক সাধ্য নেই স্ত্রীকে নিয়ে একটা ছোট্ট বাসায় করে অথবা নিজের খাবারের সাথে তার খাবার দেওয়ার মতো কোনোরকম যোগ্যতাই নেই তারা অপেক্ষা করুক নিজেদের পবিত্রতা রক্ষা করুক যেন আল্লাহ তালা তাদেরকে সক্ষমতা দেওয়ার পরে বিবাহ করতে পারে। হাদির শরীফে আসছে রসল্লা সাল্লা আল বলেছেন তিন ব্যক্তি আল্লাহর দায়িত্ব হয় তাদেরকে সাহায্য করা তাদের একজন আনা দি ইউরিদুল আফাফ যে ব্যক্তি নিজের শালীনতা চারিত্রিক পবিত্রতা রক্ষা করার জন্য বিবাহ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সাহায্য করার দায়িত্ব গ্রহণ এভাবে রসুল্লাহ সাল হাদিসেও যুবকদের বিবাহ করার উৎসাহ দিয়েছেন তিনি যুবকেরা। তোমাদের ভিতরে যাদের পক্ষে বিবাহ করা সম্ভব বিবাহের দায়িত্ব পালন অর্থনৈতিক দায়িত্ব দৈহিক দায়িত্ব পালন করা সম্ভব তারা বিবাহ করুক বাহিন্দুল ইল বাসরি বিবাহের মাধ্যমে তোমরা চারিত্রিক পবিত্রতা রক্ষা করতে পারবে চোখটা সংযত করার তৌফিক হবে খারাপ কিছু দেখা থেকে নিজেদেরকে সংযত করা সহজ হবে চারিত্রিক পবিত্রতা রক্ষা করা সহজ হয়ে যাবে আমা আলি হিবে সৌম পাল হা যারা বিবাহ করতে একেবারে অক্ষম হবে একেবারেই দরিদ্র তারা যেন যুবক বেশি বেশি নকল সিয়াম পালন করে সিয়ামের মাধ্যমে তার জন্য চারিত্রিক পবিত্রতা রক্ষা করা সহজ হয়ে উঠবে আস্তে আস্তে বিবাহর পর্যায়ে এসে চলে যাবে দর্শক ইসলামে বিবাহের যে গুরুত্ব দিয়েছে পরিবারের যে গুরুত্ব দিয়েছে যে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে আমরা অনেক সময় প্রতিষ্ঠার নামে এবং বিবাহে অপ্রাসঙ্গিক খরচ বাড়িয়ে দিয়ে আনুষ্ঠানিকতার নামে বিবাহকে কঠিন করে ফেলেছি অথচ রসুল্লাহ আসাল্লাম বলছেন যে বিবাহে সবচেয়ে কম খরচ হয় সেই বিবাহে আল্লাহ সবচেয়ে বেশি বরকদান করে এজন্য আমরা সবাই বিবাহ উপযুক্ত হওয়ার পরে বিশ বাইশ পঁচিশ বছর বয়স হয়ে গেছে ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে আমরা বিবাহ দিচ্ছি না আরও বড়ো হোক এদের সমস্যা হয় একদিকে কেউ অপবিত্রতার পথে ঢুকে পড়ে আবার কেউ যদি পবিত্র থাকতে চায় তার জন্য মানসিক অত্যাচার দেওয়া হয় কারণ বয়স হয়েছে পিতামাতা বিবাহ দিচ্ছে না বিবাহের সুযোগ আছে তাকে পবিত্র থাকতে মনের উপরে অনেক জোর করতে হয় এটাও তার উপরে জুলুম করা হয় এরপরে বিবাহ করে হয়তোবা পরিবার গঠন কিছুটা হলেও কষ্টকর হয়ে যায় সব দিক থেকে ইসলামে পারিবারিক জীবনের যে গুরুত্ব দেওয়া হয়েছে এই শান্তিময় পরিবার গঠন করতে হলে আমাদেরকে বিবাহের গুরুত্ব দিতে হবে বিবাহের মাধ্যমে পরিবার গঠনটাকে অ্যাবাদত হিসেবে গণ্য করতে হবে পিতামাতার জন্য এবাদত সন্তানদেরকে বিবাহ দেওয়া যুবকদের জন্য এবাদত বিবাহ করে নেওয়া এভাবে আমাদের এই বিবাহ সহজ আনুষ্ঠানিকতা অপচয় বৌভাত। অতিরিক্ত খরচ ইত্যাদির নামে বিবাহকে কঠিন করা যাবে না এটা হলো পাপের পথ খুলে দেওয়ার একটা ব্যবস্থা মান দর্শক পরিবার অর্থই বিবাহ আর পরিবার অর্থই মানব সভ্যতা মানব সভ্যতা তো মানব প্রজন্মের মাধ্যমে টিকে থাকে আর পরিবার থেকেই মানব সভ্যতা গড়ে ওঠে মানব প্রজন্ম জন্ম নেয় কাজে পরিবার যদি না থাকে তাহলে তার সভ্যতা থাকে না সব আছে মানব প্রজন্ম নতুন প্রজন্মের জন্মবন্ধ হয়ে গিয়েছে মানব সভ্যতা থাকবে না দর্শক খুব ভালো করে লক্ষ্য করুন অন্যান্য প্রাণীদের জন্মের পরে লালন পালনের কোনো জরুরি বিষয় আল্লাহতালা ব্যবস্থা রাখেননি প্রাণীদের নবজাতক প্রাণী তার ব্রেনে আল্লাহতালা তার দায়িত্বগুলো বুঝে দিয়েছেন হাসের বাচ্চাটা জন্ম নিয়ে পানিতে চলে যায় সাতার কাটতে তাকে ট্রেনিং দিতে হয় গরুর বাচ্চাটা জন্ম নিয়ে দুধ খেতে ব্যস্ত হয়ে পড়ে তাকে ট্রেনিং দিতে হয় না এভাবেই প্রতিটি প্রাণী জন্মের পরে তার নিজ নিজ দায়িত্বে এগিয়ে যায় অতি অল্পতেই তারা বুঝতে পারে অতি অল্পতেই তারা স্বাবলম্বী নিজের পায়ে দাঁড়িয়ে দেয় মানব সন্তান কিন্তু তা নয় অল্লাহরাজ আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের মায়েদের গর্ভ থেকে বের করেছেন তোমরা কিছুই জানতে না ওজা আল্লাহ মুসামা তোমাদেরকে কান দিয়েছেন চোখ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যার মধ্যে করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমি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 सम्पर् कीसलमर अन्य नीतिमाला जान अनुष्ठान जो इसलमी लेंदेन प्रति शुक्रवार रत दस टायब सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस पीस टी बांगल्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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আর আমার দায়িত্বটাহমতুল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম মানব সভ্যতার মূল ভিত্তি পরিবার পরিবারের বাইরে যদি মানব সন্তান জন্ম নেয় সে মানুষ হয় না কারণ মানব সন্তানকে গড়ে তুলতে দৈহিক পরিচর্যার পাশাপাশি মানসিক পরিচর্যা অত্যন্ত প্রয়োজন পিতা মাতার স্নেহ আদর মমতা তাদের সেই আঠারো বিশ বছর পর্যন্ত না পেলে তারা মানুষ নামের পশুতে পরিণত হয় পিতামাতা যখন স্বার্থপর হয়ে যান আত্মকেন্দ্রিক হয়ে যান সন্তানদেরকে সময় দেন না সন্তানরা তাদের বন্ধুর মত আচরণ পিতামাতার সেনেহ সময় পায় না ওই সন্তানেরা তাদের ভিতরে মমতা মানবতাবোধ গড়ে ওঠে না আর এজন্যই তো দেখা যায় টিন এজার অল্প বয়সের পনেরো ষোলো চোদ্দো বছরের শিশু কিশোর তারা ব্রাশ করে অনেক মানুষকে মেরে ফেলছে বন্ধুদেরকে মেরে ফেলছে কারণ তারা অনেক কিছু পেয়েছে তাদের দৈহিক পরিচর্যা পেয়েছে কিন্তু পিতা মাতার স্নেহ মায়া মমতার যে পারিবারিক বাধন এটা পায় না দর্শক এজন্য। ইসলাম পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আর পরিবার ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই সকল প্রকার অশ্লীলতার দরজা বন্ধ করেছে কারণ অশ্লীলতার দরজা খুললে পরিবার থাকে না পরিবার ক্রমান্বয়ে ধ্বংস হবে আর এজন্য রাসল সাল আলিহাসাল্লাম পরিবার গঠনের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা দিয়েছেন আমরা যদি কোরআনের বর্ণনা অনুযায়ী শান্তিময় তৃপ্তিময় পরিবার পেতে চাই তাহলে এদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে পরিবার অর্থই একজন পুরুষ এবং একজন নারীর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে পরিবারের সূচনা করা আর এক্ষেত্রে রসুল্লাহ আমাদেরকে মূলনীতি দিয়েছেন তিনি পাত্র পাত্র পক্ষকে বলছেন তাহমার আতুল আরবায়ামা ওলে হাসাবিহা দিন ইহাদিন একজন মেয়েকে বিবাহ করার সময় বিভিন্ন বিষয় দেখা হয় তার সম্পদ দেখা হয় তার সৌন্দর্য দেখা হয় তার বংশ দেখা হয় তার ধার্মিকতাও দেখা হয় তুমি আল্লাহ রসুলাম বলছেন ধর্মিক মেয়েকে বিবাহ করার চেষ্টা করবে এটা হলো সফলতার পর যে মেয়ে ধার্মিক যে মেয়ের আচরণ সুন্দর তাকে তুমি বিবাহ করো ধর্ম ধার্মিকতা তাকোয়া আর এই তাকোয়ার প্রকাশ হলো ভালো আচরণ অশালীন আচরণ থেকে বেঁচে থাকা এই দুটো জিনিস যেখানে পাচ্ছ খোঁজ নিয়ে মোটামুটি জানতে পারছ সেখানে তুমি সেই পাত্রীকে তুমি বাছাই করে নাও অন্যান্য বিষয়ে তুমি ছাড় দিতে পারো ক্ষেত্রে ছাড় দিও না দর্শক আমরা বিবাহের ক্ষেত্রে সৌন্দর্যের দিকে অত্যন্ত গুরুত্ব দিই কিন্তু সৌন্দর্য তো একসময় চলে যাবে বিয়ের পরও হঠাৎ চলে যেতে পারে নৈরের সময়ের আবর্তনে চলে যাবে কিন্তু তা কোয়া ইমান সততা পর হেজগারি ধার্মিকতা এটা আপনাকে জীবনভোর কল্যাণ দিতে থাকবে কন্যা বাসায়ের সময় পাত্রী বাসায়ের সময় আমরা অনেকে পাত্রীর বংশ পিতার মর্যাদা টাকা পয়সা কেমন আছে এগুলোর এত বেশি গুরুত্ব দিই যে পাত্রীর ধার্মিকতা তার আচরণ নিয়ে খবর আমরা করি না অনেক সময় মনে করি বিয়ের পরে হয়তো ধার্মিক হয়ে যাবে দর্শক যে মানুষ বড় হয়েছেন একভাবে সে মানুষটা বিয়ের পরে অন্যভাবে চলে আসবেন এটা আমাদের অবাস্তব কল্পনা কাজেই পরিবার গঠন তো একদিনের জন্য নয় এক মাসের জন্য নয় জীবনের জন্য যে জোড়া বাঁধতে হবে তার দুটো জিনিস সবচেয়ে আগে দেখতে হবে ধার্মিকতা এবং আখলাক আচরণ ঝগড়াটে বদরাগি না রাগ নিয়ন্ত্রণ করতে পারে সলাদ সিয়াম তাকুয়া ফরেজগারি ইসলামী হেজাব এগুলো পালন করে কি করে না এগুলো আমাদের সবচেয়ে আগে লক্ষ্য রাখতে হবে যেখানে কোনো ছাড়ই দেওয়া যাবে না ছাড় দেবেন আপনি এই দুনিয়ার জীবনে এই কষ্ট পাবেন পিতামাতা কষ্ট পাবে বিবাহিত ব্যক্তি কষ্ট পাবে যে কষ্টের কোনো সীমা থাকে না আল্লাহ রসুল সাল্লা পাত্রী পক্ষকে বলছেন যখন কোনো পাত্রীর জন্য এমন একজন পাত্র পেয়ে যাও যার ধার্মিকতা এবং আচরণ আখলা হুলুক বলতে আরবিতে বোঝা হয় মানুষের সাথে মানুষের কর্ম আচরণ বেশি কথা বলে কম কথা বলে বদরাগী ধৈর্যশীল মানুষকে কষ্ট দেয় দেয় না কথা বললেই ঝগড়া করে নাকি একটু সবর করতে পারে এগুলো হলো মানুষের হুলুক ফসল খুলুক সুউল, খুলুক ভালো আচরণ খারাপ আচরণ আল্লাহ রসুল সাল্লু আসলাম বললেন কোনো পাত্র যদি তোমাদের কাছে আসে সেই পাত্রে দুটো বিষয়ে তোমরা নিশ্চিত হও তার ধার্মিকতা সে মুত্তাকি সে আল্লাহর ফরজগুলো পালন করে দিন পালন করে আল্লাহ হক বান্দার হক সম্পর্কে সচেতন আরেকটা তার আচরণ সুন্দর অমায়ক আচরণ করে রকম পাত্র পেলে তোমরা আর দ্বিধা করো না অন্যান্য বিষয়গুলো গৌণ হিসেবে দেখো যদি তোমরা এটা না করো ধার্মিকতা এবং আচরণ ভালো জানার পরও পাত্র ফিরিয়ে দাও অর্থ সম্পদ ইত্যাদির মোহে অন্যত্র বিবাহের চেষ্টা করো মেয়েকে বিয়ে না করে বেশিয়ে রাখো তাহলে বিশ্বে ফিতনা হবে এবং ফাসাদ হয়ে যেটা আমরা বর্তমানে বিভিন্ন মুসলিম সমাজে দেখতে পাচ্ছি সমাজ দর্শক তাহলে দাম্পত্য জীবন শুরু করার আগে পরিবার গঠনের আগে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে পাত্র এবং পাত্রীর ধার্মিকতা এবং আখলাখের দিকে এদিকে লক্ষ্য দিয়ে যদি আমরা আমাদের পরিবারগুলো গঠন করতে পারি তাহলে অবশ্যই আমাদের সুন্দর সুখী বরকতময় পরিবার অর্জনের লাভের বড় একটা কাজ হাসিল হয়ে দর্শক এখানেই শেষ নয় পরিবার গঠন হওয়ার পরও আমরা তো মানুষ মানবীয় কারণে রাগ আসবে ঝগড়া আসবে সমস্যা আসবে আল্লাহ রসুল সাল আলী আসসালাম সুন্দর পরিবারের জন্য এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছে তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে পরিবারিক অশান্তি রোধ করতে হবে কিভাবে সুন্দর পরিবার অর্জন করতে হবে আমরা প্রথমেই তার জীবনটা দেখি তিনি কেমন পরিবার গঠন করেছিলেন কেমন ছিলেন পরিবারের সাথে তার আচরণ কী ছিল রাসলাল্লাহ সাল আলু আসসালাম পঁচিশ বছরের টকবুগে যুবক বিবাহ করলেন তারও চেয়ে বেশি বয়সের হাদিজা রাদি আল্লাহ তাল সেই বিবাহিত জীবন এত সুন্দর ছিল এত বরকতময় ছিল নবয়তের আগে নবের পরে ২৫ থেকে চল্লিশ ১৫ বছর এরপরে আরও প্রায় তেরো বছর প্রায় ২৫ ২৬ বছরের বিবাহিত জীবনে রসল্লা সাল্লাহ সাল্লাম স্ত্রীকে তার অধিকার দিয়েছেন তার মর্যাদা দিয়েছেন তাকে ভালোবেসেছেন স্ত্রীও তাকে সেইভাবেই ভালোবেসেছে তাদের দাম্পত্য জীবন এত সুন্দর ছিল আয়েশার দিয়াল্লাহ তাল আনহা রসল্লাহ সাল্লা স্ত্রী খাদিজার অফাহাতের পরে অনেক পরে রসল আল্লাহ সাল্লাহ আসাল্লাম আরও বিবাহ করেন আয় সারাদ আল্লাহ আনহা কিশোরী রসল আল্লাহ সাল্লাহ আসলাম আবুবকের আগ্রহে আল্লাহ তালা নির্দেশে তার সাথে বিবাহ হয় মদিনায় সংসার করেন মদিনাতে যেও রসল সাল্লাম মাঝে মাঝে খাদে যাওয়ার প্রশংসা করতেন তাদের সেই দাম্পত্য জীবনের কথা বলতেন আয় সারাদ আল্লাহ আনহা একদিন মানবীয় আবেগে বললেন ইয়া রসল আল্লাহ সেই পৌড়ার কথা আর কত বলবেন আপনাকে তো আল্লাহ তার চেয়েও ভালো স্ত্রী দিয়েছেন রসল আল্লাহ সাল্লা খেল্লা খাদিজার সে ভালো স্ত্রী আমি পেয়েছি এটা আমি মনে করি না যখন সবাই আমাকে ছেড়ে দিয়েছে খাদিজা আমাকে ধরে রেখেছে কেউ আমাকে দেয়নি খাদিজা আমাকে দিয়েছে সবাই ভয় দেখিয়েছে খাদিজা সান্ত্বনা দিয়েছে খাদিজার মতো স্ত্রী আমি পাই দর্শক কেমন স্ত্রী ছিলেন আমাদের লক্ষ্য রাখতে হবে আর রসল্লাহ সাল্লাহ সাল্লামেও কেমন স্বামী ছিলেন হাদিজারি আল্লাহ তালা আনহা বিবাহের পরে তার সম্পদ স্বামীর কাছে দিলেন আপনি ব্যয় করেন স্বামী ব্যয় করেছেন মানব কল্যাণে নিজের জন্য নয় রসল্লা সাল্লা সাল্লাম নুবোয়াতের আগে আল্লাহ তালার জন্য কিছু সময় চিন্তা ধ্যান ইত্যাদিতে কাটাতেন আল্লাহর ইবাদত করতেন হেরা গুহায় চলে যেতেন আমাদের সাধারণ নারীরা স্বামী যখন সময় দেন না ধার্মিকতায় ব্যয় করেন ওয়াজ মাহফিলে চলে যান দিনের কাজে চলে যান অনেক সময় আমরা বিরক্তি প্রকাশ করি রাগ করি খাদিজা রা দে্লাতালা রাগ করেন দিনদার স্বামীকে সহায়তা করেছেন এরা গোহায় খাবার নিয়ে যেতেন মাঝে মাঝে খাদিজা নিজে যেয়ে খাবার দিয়ে আসতেন সেই পাহাড় পার হয়ে দীর্ঘ পাহাড় উঠে রসোল্লা খাবার দিয়ে এসেছেন কখনোই তার এই এবাদতমুখী তাকে তিনি বাধা দেননি আপত্তি করেন সহযোগিতা করেছেন হেরা গুহাতে থেকে রসল্লাহ সাল আলি হাসাল্লাম ওহি নিয়ে আসলেন একরা বিসমিরব্বিক আল্লা খালাক প্রথম ওহি জিবরিল আসে তাকে জড়িয়ে ধরলেন আমরা ঘটনা অনেকে জানি প্রথম ওহি নাজিল হল হেরা গোহাই রসল্লাহ সাল্লাম ওহির প্রথম দায়িত্ব পেয়ে ভীত হয়ে উঠলেন তিনি বাড়িতে এসে বললেন জাম মেলুণনি জাম মেলুণনি বল্লাহ ইম্নিলশা আলানাফসি আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দাও আমার ভয় হচ্ছে আমি বোধহয় কোনো বিপদে পড়ে গেলাম কি না আমরা খাদি যারা দিয়ে আল্লাহ তালা আনা থেকে একটু শিক্ষা গ্রহণ করি স্বামীদেরও শিক্ষা রয়েছে স্ত্রীদেরও শিক্ষা রয়েছে পারিবারিক জীবনে বিপদে পড়তে পারে স্বামী বিপদে পড়তে পারে স্ত্রী কষ্ট পড়তে পারে স্ত্রী অসুখ বিসুখ হতেই পারে আমি তাকে বকা দেবো যে এইসব করে করিতে এইটা হলো আপনাকে না কত বলেছি এটা করোনা তোমাকে তো কত বলেছি এটা করো আমার কথা না শুনে তোমার এই হলো না রসল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আমি আমার জীবনকে নিয়ে ভয় পাচ্ছি আশঙ্কা করছি আর খাদি যারা কি বললেন বড় মজার কথা আমাদের সকলেরই শিক্ষা রয়েছে তার ভিতরে কিন্তু এ পর্বে আর আলোচনা করতে পারছি না আল্লাহ তৌফিক দিলে আগামী পর্বে আমরা বিষয়টা আলোচনা করব আল্লাহ তালা ততদিন আমাদের ভালো রাখুন এদোয়া করে শেষ করছি ও সালামিহাইন আসসালাম सफलता अर्जन करार्थामी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टेलेश Allah is Allah is Allah is the best Allah Quran is the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 ज्ञान रखा जरूरी जानते हम देखम कुरान और इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सार्लादेट बांगल्